নাবি সহধর্মিনী আইসা রাজি আলাহতালাহতে বর্ণিত তিনি বলেন বাড়িরার মাধ্যমে তিনটি বিধান জানা গেছে এক তাকে আজাদ করা হলো এরপর তাকে তার স্বামীর সঙ্গে থাকা বা না থাকার ইফতিয়ার দেয়া হলো দুই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আজাদকারী আজাদকৃত গোলামের পরিত্যক্ত সম্পত্তির মালিক হবে তিন রসুল্লাহ সাল্লি সাল্লাম ঘরে প্রবেশ করলেন দেখতে পেলেন হাড়িতে গোস্ত ফুটছে তার কাছে রুটি ও ঘরের অন্য তরকারি নিয়ে আসা হলো তখন তিনি বললেন গোষ্ঠীর পাত্র দেখছি না যে যাতে গোস্ত ছিল লোকেরা জবাব দিল হ্যাঁ কিন্তু সে গোস্ত বাড়িরাকে সাদকা হিসেবে দেয়া হয়েছে আর আপনি তো সাধকা খান না তিনি বললেন তার জন্য সাধকা আর আমাদের জন্য এটা উপ